আসসালাম আলাইকুম ওরক সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আপনারা শুনছেন ধারাবাহিক দর্শে পর্ব আমরা গত পর্বে আলোচনা করেছিলাম প্রিয় নবী হাসত মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে বাইবেলে কি বলে আজকে আমরা আলোচনা করব যে নবী সাল্লি সাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মে আছে খ্রিস্ট ধর্মে আছে এবং অন্যান্য ধর্মেও আছে সে নবী কাদের নবী আমাদের সমাজে একটি বড় ভুল ধারণা আজকে মুসলমানদের মাঝে এবং অমুসলিমদের মাঝে ভুল ধারণাটি হলো যে একজন অমুসলিম তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কাদের নবী তাহলে অমুসলিমরা বলবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হলেন মুসলমানদের নবী তেমনইভাবে কোনো মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো মোহাম্মদ সাল আলী ও কাদের নবী তাহলে মুসলমানরা বলবেন মোহাম্মদ সাল্ল হলেন আমাদের নবী কিন্তু আমরা যদি কারীম কি জিজ্ঞাসা করি তাহলে আমরা দেখবো কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবাহ সাল্লাহ আপনি মানুষকে বলে দিন ইহা নাস ইন নিশ্চয় আমি তোমাদের সকল মানুষের নবী এখানে আমরা যদি দেখি হিন্দু যারা তারাও মানুষ খ্রিস্টান যারা তারাও মানুষ মুসলিম যারা তারাও মানুষ অমুসলিম যারা তারাও মানুষ অর্থাৎ আল্লাহ সুবাহান হতো আর তারা হিন্দু মুসলিম খ্রিস্টান মানুষ বলে যারা দাবি করে সকল ধর্মে সকল ধর্ম বন্য নির্বিশেষে সকল মানুষের নবী কিন্তু এই নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে সকল মানুষের নবী আমাদের অমুসলিম ভাইরা কি জানে জানে না কেন জানে না আমরা তাদেরকে জানাই না আমরা মুসলিম যারা আছি তারা তাদেরকে জানাই না আসুন আমরা প্রিয়নী হাজর মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামের আদর্শ আমরা নিজেরা জানি নিজেরা মানি এবং অমুসলিম ভাইদের কাছেও এই পয়গাম তাদের পৌঁছিয়ে দিই অমুসলিম ভাইদেরকে বলি তাদের পয়গাম তাদের আমানত তাদের কাছে পৌঁছিয়ে দিই তাদেরকে বলি ভাই যেমন একজন মুসলমানের জরুরি ঠিক একজন অমুসলিম চাই তিনি হিন্দু হোক চাই তিনি খ্রিস্টান হোক সকল অমুসলিমদের জন্য এই নবীকে জানা মানা আনুগত্য করাও জরুরি আর এই নবীকে মানলেই পরকালে শান্তি পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে দুনিয়াতেও পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে রসুল সাল্লাহ আলামের অনুসরণ করো আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহনারকে জানা মানা তার আনুগত্য করা তার আদর্শে আদর্শবান হয়ে তাকে তার পৈগামকে সারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া তৌফিক দান করুন আখরি দাওয়ান আসসালামাইকুমুল্লাহ